আনাস ইবনে মালিক রব্দুল্লাহ তাল্লাহ হতে বর্ণিত নবী সাল্লু আলিয়াল্লাম বলেছেন যদি কেউ কোনো সালাতের কথা ভুলে যায় তাহলে যখনই স্মরণ হবে তখন তাকে তা আদায় করতে হবে এ ব্যতীত সে সালাতের অন্য কোনো কাফারে নেই কেননা আল্লা তাল্লাহ ইশাত করেছেন আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো সুরাতহা আয়াত চোদ্দ মুসা রহমতুল্লা আলাহি বলেন হেম্মাম রহমতুল্লাহি বলেছেন যে আমি তাকে অর্থাৎ কাতাদার রহমতুল্লাহকে পরে বলতে শুনেছি আমাকে শরণের উদ্দেশ্যে সাত কায়েম করো অর্থাৎ সুরাত তোহার চোদ্দ নম্বর আয়াত হাব্বান রাহমতুল্লা আলহী বলেন আনাস ও রদিয়ত আনহু এর সূত্রে আল্লাহ রসুল সল্লু আলসালাম হতে অনুরূপ হাদিস বর্ণিত আছে